এই রমাদানিরিজুল উপজিবুল হাফিজ করা হয়েছে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 হুফিল কদ নিশ্চয়ই আমি একর আনিল করেছি কতরের রাতে সোড়াক কত আয় এক হুফিল ই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 আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে আর কত রাতে এক বছরের সব কিছু ফেরেস্তাদের হাতে তুলে দেয়া হয় এটা হল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিজ্ঞিত ফয়সালা দেয়া হয়ে থাকে সুরা আদান আয়াত চার পুরো বছরের সব বিষয় ফেরেস্তাদের হাতে তুলে দেয়া হয় কারা এই বছর মারা যাবে কারা ধনী হবে কারা গরিব হবে পুরো বছরে সবকিছু এই রাতে ঘুমানোর কোনো সময় নেই এই রাতে আপনার রিজিক লেখা হবে আপনার সমস্ত বিষয় ফের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হবে ভালো খারাপ সব কিছু তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য দোয়া করুন আর মহিমানিত্য রজনী সম্বন্ধে তুমি জানো কি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 কদরের রাত হাজার রাতের চেয়েও উত্তম আয়াত অর্থাৎ এই রাতের হাজার মাস বছর মাসের চেয়েও উত্তম এটাই হলো আপনার রাত ভাই বোনেরা এটাই আপনার রাত কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমার রাত কোনটা বলুন লাইলাত কদর কেউ হয়তো বলবে তার রাত হলো তাদের বাসর রাত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 এই রাতে আপনি আল্লাহ আকবার সুফায় আল্লাহ আর আহমদুল বললেন যেন হাজার মাস ধরে বিরতিহীনভাবে আপনি জিকির করে গেলেন এই রাতে আপনি বা করলেন তা যেন ধরেই আপনি তিলাওয়াত আর দবা করে গেলেন এই রাতে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন তো যেন তিরিশ হাজার দিনই আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন আপনার কি লাইলাতুন কদ সম্পর্কে সত্যি কোনো ধারণা আছে আল্লাহর কসম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 কোন বোধ সম্পন্ন মানুষের দ্বারা এই সুবর্ণ সুযোগ হারানো সম্ভব না এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তা নির্দেশক্রমে সুরা কদর আয়াত চার সহিয়াল জামি এবং অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে যে এই পৃথিবীতে যত পাথর কণা রয়েছে তার থেকেও বেশি সংখ্যক ফেরেস্তা এই রাতে অবতীর্ণ হয় এবং জিব্রাইল আলাইসাল্লাম তাদের সাথে আসেন কি চমৎকার একটা বিষয় কখনো ভেবে দেখেছেন এই বিষয়টার ব্যাখ্যা পাওয়া যায় যে এই রাতটা কত শান্তির জিব্রাইল আলা সাল্লাম নবীজি সাল্লা সাল্লামের মৃত্যুর পরে এই পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছেন কিন্তু লাইলাতুল কদর এমন একটি বিশেষ সময় যখন জিব্রাহল আলাহাইস্লাম দুনিয়াতে নেমে আসেন ফেরেস সব সময় সেরা কাজকেই ভালোবাসে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে তারা হচ্ছে এমন ইবাদতারী যারা কখনো আল্লাহর নী করে না তারা আল্লাহাল যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই এই করে সুরা আত্মারিম আয়াত ছয় তাদের ইবাদত করার জন্য উপরে আছে সকাল সন্ধ্যা এবং গুরুত্বের কারণে তারা এই মহান রাতের জন্য ফেরেস্তারা পর্যন্ত আস্থমান ছেড়ে দুনিয়াতে নেমে আসে অথচ কিছু মানুষ এমন সুবর্ণ করে পাপ কাজে ডুবে থাকে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 কিন্তু এ কথার কোনো ভিত্তি নেই এই ছিল লাইলাতের কদরের কিছু নিদর্শন কিন্তু তারপর কি হবে কদর রাতের পরে দিন সূর্যটি হবে সাদা এবং করা রোদযুক্ত হাজার আলাসকালানি এবং অন্যান্য আলেমদের মতে এই সকল নিদর্শন দেখেই লাইলাতের কদর নির্ধারণ করা সম্ভব আর তাবারি এবং ইবেন আল আরাবি বলেন মানুষ যদি এই রাতটাকে চিহ্নিত করতে না পারে তবুও এই রাতের ইবাদতের স্বভাব লাভ করবে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 কারণ এর মাধ্যমে সে লোক দেখানো থেকে এবং মানুষের হিংসা থেকে মুক্ত থাকতে পারবে সুরা ইউসুফ থেকে এমনটাই শিক্ষা পাওয়া যায় মু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 ুহ্নব্য কুম ইলসতিশই উন্নাগ রৌন তলু কু মুু দাতি হমি হম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 হাগিস বলা হয়েছে আল্লাহ তার এক বান্দাকে নিজের সান্নিধ্যে আনতে থাকেন আর তাকে প্রশ্ন করতে থাকেন তুমি কি নিজের গুনাহের কথা মনে করতে পারো বান্দা বলবে হ্যাঁ পারি এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবে তুমি কি অমুক গুণাহের কথা মনে করতে পারো বান্দা আবারও বলবে হ্যাঁ পারি এভাবে বান্দা যখন নিজের সকল গুনাহের কথা স্বীকার করে নেবে তখন আল্লাহ তাল্লাহ বলবেন আমি ইহকালে তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম আর তারপর ক্ষমা করে দিয়েছি ওলামারা বলেন এটা হলো মাঘ ফিরাত তাহলে আফু কি আফু এর থেকেও অধিক মর্যাদা সম্পন্ন ক্ষমা আর আমরা এমন ক্ষমাই পেতে চাই আফু হল যখন আল্লাহ আপনারগুলো ক্ষমা করে দেবার পর তা পুরোপুরি মুছে ফেলেন কি বিচার দিবসেও সে সম্পর্কে কিছুই জিজ্ঞেস করা হবে না এমনকি আল্লাহ তাল্লাহ বান্দা এবং ফেরেস্তাদেরকেও এই গুনাহগুলোর কথা ভুলিয়ে দেন যেন বিচার দিবসে আপনাকে আপনার গুনাহের জন্য অপমানিত হতে না হয়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 এটাই হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং সম্মানজনক ক্ষমা খেয়াল করলে দেখা যায় যে আল্লাহ যখন সবচেয়ে গুরুতর গুণাহ গুলো মাফ করে দেন বা মানুষকে অন্যদের কোন গুরুতরক ব্যাপারে মাফ করে দেওয়ার নির্দেশ দেন তখন আফু শব্দটি ব্যবহার করেন উদাহরণস্বরূপ বলা যায় মূসা আল্লাহ ইসলামের কম যখন একটি বাছুরকে মা বুধ রূপে গ্রহণ করেছিল আর স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য ৪০ রাত নির্ধারণ করে দিলাম তার যাওয়ার পর তোমরা একটি বাছুর মাবুদ রূপে গ্রহণ করে নিলে আসলে তোমরা ছিলে ভীষণ জালিম সুরা আল বাকার আয়াত একান্ন এরপর আল্লাহ তালা যখন তাদের ক্ষমা করে দেন তখন বলেন অতপর আমি এই আশায় তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে সুরা আল বাঁকর আয়াত বা এই আফু নয় এমন কি আল্লাহ তালা তাবুক যুদ্ধে কোরআন তিলাবাতকারীদের যারা বিদ্রুপ করেছে তাদের সম্পর্কে বলেছেন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 এই সম্পর্কে আল্লাহ বলেছেন বিদ আাহ ইংলাহি দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল সুরা আলে ইমরান আয়াত একশো যেহেতু এগুলো সবচেয়ে জঘন্য অপরাধ তাই আল্লাহ তালা এখানে গফুরের পরিবর্তে আফা শব্দটি ব্যবহার করেছেন আমরাও पक्षिट कर डट अथवा www.youtube.com youtubeube slash raindropsmedia org 2015.